ইবনু আব্বাস রজিয়াল তালান্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লামের সঙ্গে ইদুল ফিতর বা আজহার দিন বের হলাম তিনি সালাত আদায় করলেন অতপর খুদ্বা দিলেন অতপর নারীদের নিকট গিয়ে তাদের নাসিয়াত করলেন এবং তাদেরকে সাদগাহ করা নির্দেশ দিলেন